on the... ছয় নম্বর দফল কাল সুবাহ আল্লাহ নাম শিক্ষায় মালে আল্লাহ কাল আল্লাহ দিন শিক্ষা চল সাত নম্বর रास्ते करवर्ती रास्ते परवर्ती वक्त এই পিতা আমরা সে অনেক উপরে এগুলো কত সময় তো বড় হল আজকের গত সময়টা স্মরণ করে এইগুলো আমাদের দায়িত্ব মূলত আজকের আলোচনা হলো এই আমরা এর সংক্ষিপ্ত পর্যালোচনা পর্যটন উদ্দেশ্য হল আমি করে থাকে আমার সকল থাকে নেই প্রত্যেক বড় গুরু ইমান হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পর্যন্ত যাতে এই পর্যটন শুনলে কোন পয়েন্টে কারো গুরু করতে সে এখন রীতি করতে পারে কি তার আহ্লাহ জেন্দেগি আমার দৃষ্ঠ বক্তব্য প্রত্যেকের মন্তব্য করে যে যায় স্টাইম নিরাপদ ইনফ্রাষ্ট্র মানসিক করে কোন গাড়ি টাইম কম লাগবে ওই গাড়িটা দেখতে হবে এইখান থেকে আলু বি মানুষের এই টেন্ডেন্সি থেকে গেট নয় যত এগুলো না পুরা নারা লক্ষণ যাই হ্যাঁ তো সাথে পুলিশে হ্যাড কাম্প লাগিয়েছে কন্ডাক্টার মায়ের নাম বাপের নাম তুলে গালি দিলে বেই জলের সাথে নিরাপত্তা নেই এই জন্য লোকেরা রাস্তে চালিয়ে উঠে হাওয়া লাগবে না तो जी हक उठते गल्पल में जानना पालन करा फर्ट पोचा বৃদ্ধির গতিতেরা পাশের সামনে গেল তাকে সাময়িকভাবে হলেও দুজনে দেওয়া লাগবে শান্তির জন্য অপারেশনের জন্য দুজনে নেওয়া কিভাবে যোগ্য কিন্তু গায়ে না আলাদার জন্য তো পেলে যাবে কাক থেকে তো পেলেন আলাদার জন্য মম্মিত কে তো পেলেন प्रथम स्तर ममिन तार का जायटा स्तरे काम जा নামাত ওই স্তরটা কোনো এক সময় একদম খালি হয়েছে পরবর্তী ফারটা স্তর আছে কোনো খালি আসে তো দ্রুত দায়িত্ব হলে নিরাপত্তার সাথে দায়িত্ব হলে ইগ্রতের সাথে যাইতে হলে কি হবে এই দায়িত্ব গুলো পালন করে সে আমরা পর্যালোচনা করি কখন থাকে আমাদের ব্যক্তি না মানুষ ব্যক্তি করম দেশে অধিক মানুষের হালাত দিয়ে কথা বলছে পরবর্তী দক্ষতা যে জন্য। তুমি বিচার লোক দেখা যায় অধিক মানুষ চিন্তার অবলম্বন করছে মোটামুটি বডি তখন কমজোর হয়ে যায় তুই থাকে শরীরে আগে বিয়ে আগে ভালো হয় প্রাথমিক দিকে বল তিনটা বলার মত মানসিক ভালো ভালো এইখান থেকে যারা চিন্তা অবলম্বন করে তাদের ব্যাপারে বলা হয়েছে আর কোন ছায়া থাকে প্রাথমিক জিন্দি থেকে তারা চিন্তাগি অবলম্বন করবে পালের থেকে নামাজ করে মুখে হাত টা বললেন তোমার পরবর্তী জেনে গিয়ে এই লাইনে করেন দেখা যায় আমাদের আমরা এই জায়গা হয় আমাদেরকে অন্ধকার রাখি তার একটু দুনিয়ার মজা এই দুনিয়া বাজারী দিলে অনেকে তো তৌবাদ মালা বলবেন মালা তো বসলে আসছে কত চাকি করে একটু সময় যাব চাললা বাচ্চা ডান খারাতে করে আল্লাহ মাল্লা মোদ জান আসবে মৌকে টিকিট দিয়ে আসবে তখন সময় চাইবা সম্ভব বল প্লিজ আমাদেরকে ঢোকা করতে আর অনেকে ফিরে আল্লাহ দেখা যায় তার চল্লিশ বছরের অঙ্গলী কথা করতে হবে ব্যাপারে চল্লিশ বছর এত বড় অঙ্গি কথা কিন্তু করতে হবে ধরুন জীবনে না তুলাই বাকিটা করে কম করেছি তারা নামা মো বাইরে পড়ে তাজা নামার সম্পর্কে আমরা বিধানসভাবে অধ্যায় অধ্যায়ামাজেরাল্লা রতন বলে সেখানে এই দাবজাল না টেলিভিশন নেই নামাজ নেই তো বা এই হামি তো কোথায় কেন বান করে দেয় ও পিতাটা নেই তাহলে এদেরকে মত বানার্জি উত্তরবঙ্গের গঙ্গাগর এই দেখা গেল শুধু আমাদের আসতেছি চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স অনেকে তার আসতেছে তখন আসছে যখন নাকি নাপিন তার উপরে বিরক্ত হচ্ছে তখন আসবে কি হল হলো নাপিত তাকে চেক করতে না দিবে সার এইভাবে ঢুকে গেল হোটেল থেকে আবিষ্কার করে নাপিত গেলি দাঁড় হয় আল্লাহ জন্য হলো তাহলে আল্লাহ পছন্দ করছেন আপনার রসোল এটাকে পছন্দ করছেন অপসন্দ করছেন আপনি আমি রসলের পথ হয়ে থাকলে তার সাথে আশা করলে তার পছন্দের সামনে নিজের পছন্দ করে চিন্তা আল্লাহ রসল এটা পছন্দ করছেন আমি এটা পছন্দ করুন আল্লাহ এটা অপসন্দ করছেন আমি ওকে অপসন্দ করুন কোনো পছন্দ অপসন্দ নেই রসল কি বলে পছন্দ ওটা আমি পছন্দ করেছি যখন জানলেন এটা আপনার লোক করতে হবে কোনো লাগে কি অনুসারী হলো কোন অনুসারী তার সাথে একটা আপনার সাথে ভালো লাগে এর নাম অবুারি এটা তুমি বিরুদ্ধকারীটা আসা আসা সব বিরুদ্ধকারী এটা কি কতগুলো সমান কবলে মা পাওয়ার জল সেই সমানকে আমরা নষ্ট করে বহুতের কোন দুটাকে শিক্ষা বিচ্ছিন্ন করে দশলের পছন্দ এক নম্বর শুরু দিন দিক থেকে দিন দালে অবলম্বন করতে হবে চল্লিশ পঞ্চাশ এক বছরে নয় के जन्मारे तीन तारीख आम मानस हमें कितने जन्म दे तुम्हें तीन तारीख प्रा जन्म दि तुमको तुम्हें कमिया ब লোকেরা অনেক কিছু প্রাধান্য দিলে তুমি তিন তারিখে প্রাধান্য দিও তুমি কামিয়াও আপনার তিন তারিখে প্রাধান্য দা কি করে ওলা নায়কেরা মিথ্য যে বাস দিক টামড়া সুন্দর হয়েছে ভিতরে দেয় ভিতরে চরিত্রের দিকে সাপ চরিত্রের কি দেখতে পারো কেউ বাঘ এক একজন এক করে বাঘ পেট কে এমনি হয়ে গেল কে কিন্তু হয়ে গেল বাঘের জন্য মাথা কাছে সমাজের যত যখন আমরা ভিতরে না ভালো খ্রিস্টানরা ভালো সম্পর্ক হবাশালিকরা ভিত্তি করা তোমরা দিনদারিকে দেখো তার সাথে ওইগুলো থাকলে নিষেধ নেই দিনদারির কিন্তু আছে দিন দাঁড়ি নেই তখন সেখানে সতর্ক করা যাবে সেখানে সারাদিন না যান দায়িত্ব নিয়ে থাকে না নামাজের খবর না নাম দিয়ে উদাহ গ্রত चला नागल चालू पेपर टाइम আল্লাহ মর করবে এটা কোন আল্লাহ আল্লাহ পালন করবে এটা বলে আল্লাহ আল্লাহ পণ্য করবে মহিলাদের তহ পবিত্ররা হয় তার চরিত্রকে হেফাজত করে আর একটা আর এক ছিলাম জন্ম দাও ওইগুলো খুব সতর্ক থেকে আসলে এক কুটি বছর কি হয়ে গেল ও রাতে আর महिला केवर कर इज्जत कर आल्लाकेत প্রাধান্য না দেওয়া ওই সময় আমার কয়জন তিন তারিখ অবলম্বন করে দেয় আমাদের তো তিন তারিখ স্টাফ হয় চল্লিশ পরে ছেলে বাপাও মাল বুঝে ছেলে পড়াইতে আমার পাঁচ লাখ টাকা ব্যয় করলে কি ভুল तो जब कब जबल मान सर सर देख जन्नत भी है सूचग पी है ना मान समाचे देखो তো এটা দুই লোক চাই দিন তিন তারিখে প্রারম্ভ করা তো দেখা যায় ওই বয়সে বিবাহ বয়সে রক্ষায় অনেক যুবকরা বিবাহের আগে তিনটার একটা খবর পাই কোধায় পাওয়া যায় আগে নামছে নাকি যাদুঘর না কাটাই থাকে না এই যে চিন্তার খবর নেই তাহলে সে কি চিন্তারি করবে কি আমার টিমি চিন্তা হবে পয়সা দেখলে হবে না এই বুঝতেই থাকে না দিন ধারে কে বের করতে পারবে না এখন কি করবে যখন বিবাহ করছে তখন এইটা ছিল এই কি ছিল এখন হুশ এখন ঘরের ভিতরে তালিম চালু করেছি আমি বলেছি কোন ভুল এরকম নেই না হয়তো আলুষ্কার করে কিতাব পড়ুক আমার লেখা পড়ুক হয়ে যাবে আল্লাহ আল্লাহ হয়ে যাবে দেখুন সম্পর্দ করে দেয় আমার আপনার ঘরে আল্লাহ চিন্তা হয় এটার জন্য আমার মাথা করতো ভুল করে দিয়েছেন এখন কি করতে ঠিক করতে হবে যে ভুলগুলো হয়ে গেছে ঘরে তালে দাঁত আশেপাশে কোন আলে থাকলে ওই বাসায় দাঁতায় শিখার কোন বিকল্প নেই আজকে আমার কত লোক আছে তোমার পরে এক লোক আসছে তার মেয়ে কথা বলে না সাংঘাতিক মেধার দেখায় তো তার বুঝতে গাড়ি আপনি যে বাপ আপনার চাইলে একটা কপল হবে সব হয় কোনো কি বলতে তালিম চালু আপনি দেখবেন কয়েকদিনের ভিতরে মানসিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে আপনাকে তার করতে হবে দেখবে আল্লাহ তুমি এখন কথা বলতে থাকো ভালো বলে নাই খুব খেয়াল করেন বলতে থাকো বলতে থাকো মানে একাধিকবার বলতে থাকো তোমার এই লিয়া মমিনে উপকার হবে পয়লা দিন ভাই দেখা দেয় কয়েকদিন অপেক্ষা করতে হয় চিকিৎসা কয়েকটি যদি তালিম করেন তাহলে সব পরিবর্তন হয়ে তারা থেকে এক ধরে ওদের দিল আমাদের দিল আর বেশি গ্রহণ করবে আপনি বের করতে গেলে মারা ভয় আচ্ছা ওদের ভিতর দিন আসে পুরো বের করে দিবে পুরো নারা লাগবে কোনো আসার দৃষ্টি হবে না আমি করতে হবে আপনি কোন ওলা না তিন নম্বর কাজ ছিল প্রত্যেকে নিজের পিঠিকে মনে করবে যে আল্লাহ বর্জন তারা আমার কাছে আছে আল্লাহ আমার জন্য এই পিঠিকে নিজে হাতে বাঁচলি করতে আমার জন্য এর থেকে ভালো হতে পারে না থেকে কেউ মঙ্গল কামনা করি খায় খাই কেউ কে আছে আমাদের আমার জন্য ভালো মনে করতে ওটা অত বুঝে না আসলেও একদিন বুঝে আসবে আসলে ভালো হবে আমি খবর করতে আমি চিন্তা জানানোর চেষ্টা করেন পর বুঝে আসবে যে না আমার জন্য একটু ভালো হচ্ছে এটা খেয়াল করার তারা এই জোড়া পেলে বুজি না ধৈর্য হারা হয়ে যায় আমাদের মেজাজ নেই আমরা আমি তো পড়িলাম হেডিক দেখি সময় মা তাকে রাগ কেন হারা তর্ক করে দিচ্ছে এই বাচ্চাটা ওরা যোগ করেন রাগের সাথে কি যোগ করে। উনি আপনাকে দিলে আপনি একদম হয়ে গেল কিন্তু মানুষ জানেনা এই রাগ নিয়ে কত বিপদ হয়েছে কত বেড়ে গেছে বিকালে যারা রাগ রায় করে ঠিক করে চিকিৎসা করাইত জানা থাকতে চিকিৎসা করাইতে হবে ও চিকিৎসা করার জন্য শুদ্ধি যখন সে তখন রাগ যখন সে চাইবে না রাগ উঠবে না যখন আর না চাইবে তারা এই রাগ হওয়া দরকার রাগ হওয়া দিচ্ছেন যে আপনার অধীগস্থ না সরিয়াছে এমন কারোর অধিকার দেয়নি করেন রাজ কোথায় পড়তে পারবেন আপনার রাগ করতে পারেন আপনার সন্তানদের রাগ করতে পারেন আপনি পিসার আপনি আপনার ছাত্রদেরকে রাগ করতে পারেন আপনি পিস মূলকে রাগ করতে পারেন তাতে সংসদের উপরে একমাত্র অধিবাস্তর উপরে আপনি প্রশাসন আপনার এরা উঠাবার জন্য কাজ করতে পারেন যে আপনার অবস্থা যে আপনার উপরে এই দুই জায়গায় রাশ বিধান করিয়া এই মাছ যারা ওলা আছে তারা এগুলো যায় এগুলো ওখানে বয়ান হয় বলতেছিলাম আল্লাহ कष्ट दिए सब दुरव्यवहार करल हो जाए आल्ला आशे रास्ता আল্লাহ রকম ঘোষণা করবেন আমার খুব খেয়াল না আমার বিপদে আমাদের বসুকে বিশুকে তাহলে আমি আল্লাহকে দুপ্ত করি না খবরই নেই আল্লা পক্ষ থেকে আসবে কখন থেকে আসবে আল্লাহ কখন থেকে এটা আপনার পক্ষে আছে বলে ঘরে আপনার শক্তি আছে আপনি বড় শক্তিও আপনার প্রয়োগ করেন প্রয়োগ করার পর এইখানে প্রয়োগ করার জন্য আপনার উপরে যাবে এইখানে মহাপর্বাল করছে মহাপর্মী ভালো করতে। হ্যাঁ পয়সা ডাক্তার সবাই বললাম একটা সমস্যা একটা সমস্যা মহাপ এই কারণে আপনাদের সমস্যা রয়েছে আপনি মহাপ একটু করাই যে এক মাস পর করে ডাক্তার এক মাস পর ডাক্তার এক মাস করছে বলতে পারে সুন্দর গুপ্ত বললে আমাদের এক্সে আমাদের মহাপা করার অভাব আপনি তিরিশ বছর বিবাহিত হবগুলো বলেন হকগুলো শোনা এই জরিবের পাঠ করি খালি ক্ষেপত দিচ্ছে আল্লাহ তার কি পাওনা দিছে স্ত্রীকে শিখাই দেওয়া শিখাই দেওয়া শিখায় খালি অভিযোগ করে शिकाय तुम शाय खबर जीविका गिल्पा कर दिन पढ़ते আপনার এখানে থাকবে আর যদি থাকে তাহলে আমাদের দু এক দু দিলে কি দিলে এটা আমরা ঘরে তার শিখানো জিনিস না কে শিখাবে ধর আমাদের কাজ ব্যস্ত থাকে তাদের মশলাগুলো तक शिखर अल्लाह के राजी खुशी कर बंदूक घ আপনি পাহাড়ের বসিলেন সমর্থ আমি আশাবাদী আল্লাহ দরবারে তুমি হয়তো আরেকটা সাথে দেখা তখন গুরুরা দেখবা একবার বলবো এখন বল না হ্যাঁ অনেকদিন চলে গেছে আপনি দাঁড়ায় আছেন এবার আর বলেন দেখেন এবার দেখুন ব্যাখ্যায় আমার একটা ভুল আমি একবার বিভিন্ন থেকে দিলাম তখন হঠাৎ করে আল্লাহকে রাজি করার খেয়ালটা ছুটে গেছিল আল্লাহ তারা আমাকে মাথা দিয়েছিলেন তার উপরে দিয়ে গেছিলেন তুমি এই প্রশ্নের বুঝুতো না এখন আয়সা করো না গরু কিনবেন নিয়োগ করতে হবে দাওয়াই কুয়ার খুব কিনলাম আমি এখন থেকে নিজের নষ্টের জন্য পারবো না আল্লাহ তোমার জন্য পারবো আল্লাহ করতে করতে আল্লাহ ওনাদের ভুলটা মাফ করে দিতে ওই আগের পজিশনে সবাই দেখি কাজ একজন আল্লাহ যত করতেছে তো আল্লাহকে উপরে নিয়ে নেবে আর ওদের গোল থাকলে মতো চাহিদা পূরণ করতে সবটা ধলে কোন তুমি তো রাগ হইলা আমাকে দেখাও কোনটা তুটি হইবে দেখাও তাইকারি রাগ ভালো দেখাই তোমার এই হবটা করি আমি যদি স্ত্রী আবার যদি দেখাই দেবে তা আপনার কোন ভাবটা আমি নষ্ট করবো আমি সংশোধন হয়ে যাবো আর শাস্ত কোন ধরণ ধরনা সবচেয়ে আমার লেখা বিভাগ কিন্তু দেখে রাগ হইতে হবে একজন আর একটু ফিরে থাকে একদম বেকার রাগ হওয়া যাবে না কারণ যাচ্ছে হবে তো করতে হবে আরেকজনে মানতে ভুল করাই দিলে মানা रखते तरफ इजाजत छाड़ा चार मैं चार मासबें तरफ इजाजत छाड़ा चार मासि दूरे क्या आप दायित्व नए नए मुस्किलेश संरक्षण कर मुस्किल चाक्री बचर के बच्चे विदेशे विदेश जाए कीपी अनुमति नहीं जाते কিন্তু কয়েক বছর কয়েকজন ফেলেন তো পয়সা নেই দিদিও নেই একবার পড়াশোনা করলে মরার পর শাস্তি হবে তা নয় এখান থেকে শাস্তি শুরু হবে দুনিয়ার থেকে শাস্তি শুরু হবে লাফাশ না পত্রিকা এগুলো বলতে কেন ওই একটা অন্যায় কাজের দরুন तो तीन नम्बर दायित्वी झगड़ा घर तारीफ करी स्वमी तत्पर थे हर का दायी विद्वेश স্ত্রী তৎপাত থাকবে আমি ভাগ আদায় করার জন্য ব্যক্তি না পার্সেন্ট তোমার ভাব থাকতে তুমি অন্নতর্ণ তৎপাত থাকলে আল্লাহ তোমার ভাগ করার ব্যবস্থা করে দিচ্ছিল আলার জন্য আদায় করতে চেষ্টা করতে হবে আর ওরা বক্তৃ দিয়ে কেমনে হা কাদ করতে হবে স্বামীর থেকে শিখায় এনজিও দরকার লাগলে আমার লয়ার এইভাবে স্বামীর থেকে হক হাইজ্যাক করা আপনি হা আদায় করেন অতিক্রী আপনার হাক আদায় করার জন্য যে অন্যকে মহাপোধ করে অন্য আপনাকে মহাপোধ করে আপনি এখন মহাম্মত করবেন আর সে আপনাকে করবে না এটা হয় না এটাই হানি লাইয়া লাগু বা মহবত করবে না তাকে মহামত করা না আপনি স্ত্রীকে মহবত করবেন স্ত্রী আপনাকে এই তালিম আরো কাছে না পরে আর কত কাজে বললাম সেখানে শেষ করা গেল না আল্লাহ চাইতো আমাদের তোমার সে আলোচনা করা হবে যত শুনলাম আল্লাহ তালা আমাকে আমলে পরিণত